কতটুকু গুরুত্বপূর্ণ আপনি যদি দুনিয়ার তুলনায় আখিরাদের গুরুত্ব সম্পর্কে জানতে চান তাহলে একটি সহজ গাণিতিক সমীকরণ ব্যবহার করতে পারেন কার গুরুত্ব বেশি কার অনুপাত বেশি সেটা জানার জন্য আমরা এই দুনিয়াতে কয় বছর বাঁচব ষাট সত্তর কিংবা ধরে নেই সর্বোচ্চ একশো বছর আর বিপরীত দিকে আখিরাদের জীবন হচ্ছে অসীম যার কোন শেষ নেই এখন আসুন এই দুই জীবনের মধ্যে একটা তুলনা করা যাক আপনি যদি একশো অসীম দিয়ে ভাগ করেন তাহলে কি পাবেন শূন্য শূন্য সুতরাং যখন আখিরাতের সাথে দুনিয়ার তুলনা করা হয় দুনিয়ার গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি শূন্য কাজে আখিরাতের তুলনায় দুনিয়ার গুরুত্ব শূন্য দুনিয়ার জীবন ষাট সত্তর কিংবা একশো বছর হতে পারে কিন্তু আখিরাতের জীবন অসীম অসীম একটা বিষয়ের সাথে কিভাবে ষাট সত্তর কিংবা সর্বত্র একশো বছরের তুলনা হতে পারে যার ফলে দুনিয়ার গুরুত্ব শূন্য হয়ে যায় যখন আখিরাতের সাথে করা হয় এবং সাহাবার দিয়তোম তারা এই বিষয়টিকে কোনো অঙ্ক বা গাণিতিক সমীকরণ ছাড়াই বুঝতেন তারা দার্স দিতেন আখিরাত নিয়ে কথা বলতেন আখিরা নিয়ে তারা আখিরাতের কথা সর্বদা নিজেদের স্মরণে রাখতেন একজন অপরজনকে স্মরণ করিয়ে দিতেন এবং রাসুল্লা সাল্লাহামো তাদেরকে আখিরাতের বিষয়ে ভাষণ দিতেন কারিমেও আখিরাত নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তো এখন আমরা কথা বলবো বলবামা নিয়ে আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে বারজাখের জীবন কবর নিয়ে এবং এখন আমরা আলোচনা করছি কিয়ামাহ নিয়ে কিয়ামাহ হবে একটা মাত্র দিনে শুধুমাত্র একটা দিন কিন্তু এর এরপরও এর আলোচনা আমরা বেশ কিছুটা সময় নিয়ে করবো কারণ হচ্ছে এই একটা দিনই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দীর্ঘ প্রায় পঞ্চাশ হাজার বছর সমান এই একটা দিনের দৈর্ঘ্য একবার একজন আর একজন বেদুইন যে রাসুল্লাহ সাল্লা সামনে একবার দোয়া করেছিল এবং এই দোয়াটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অনেক প্রভাবিত করেছিল এবং তিনি খুবই পছন্দ করেছিলেন এবং এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিচক্ষণতা পূর্ণ বিষয় ছিল দোয়াটি বেশ দীর্ঘ তবে আমরা এর শেষের অংশ তুলে ধরছি এবং বেদুইনটি বলল যে ইয়া আল্লাহ আমার জীবনের সর্বোত্তম আমল যেন হয় আমার সর্বশেষ কাজটি এবং জীবনের সর্বোত্তম অংশ যেন হয় আমার জীবনের শেষ অংশটি সর্বোত্তম আমার সর্বশেষ কাজটি জীবনের সর্বোত্তম অংশ আমার যেন জীবনের শেষ অংশটি হয় এবং এরপরে তিনি তার জীবনের সবচেয়ে সেরা দিনটির জন্য দোয়া করলেন এবং তিনি আমরা দেখি যে তার কোন দিনটিকে তিনি সবচেয়ে উত্তম সেরা দিন হিসেবে পছন্দ করলেন তার নিজের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত সেই অনুষ্ঠানের দিনটি গ্র্যাজুয়েশন সেরিমনি অথবা তার বিয়ের দিন বিবাহ উৎসবের দিন নাকি অন্য কোনো দিন না তিনি এই কোন একটি দিনকে নিজের জীবনের সেরা দিন হিসেবে আল্লাহর কাছে যেদিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব এবং ইয়ে আল্লাহ আমার জীবনের সর্বোত্তম দিনটি যেন হয় আমার জীবনের সর্বশেষ দিন হে আল্লাহ তোমার সাথে সাক্ষাতের দিনটিকে আমার জীবনের সর্বোত্তম দিন বানিয়ে দিও যেদিন আল্লাহ তার সাক্ষাৎ হবে অর্থাৎ বিচার দিবস এবং এর মধ্যে অনেকগুলো হিকমা রয়েছে কারণ সেই দিনটি পঞ্চাশ হাজার বছরের সমান বড় আর দুনিয়ার সারা জীবন সেই একদিনের তুলনায় একটি ক্ষুদ্র মুহূর্ত মাত্র কাজেই সেই দিনটি যদি ভালো যায় একজন মানুষের সবকিছুই ভালো গেল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সেদিন সবকিছু ঠিকঠাক মতো হলে আপনি বিজয়ী জিতে গেলেন আর সেই দিনটি যদি আপনার উল্টাপাল্টা যায় তাহলে আপনার দুনিয়ার জীবন যতই আরামায় সে কাটুক না কেন যতই ভোগবিলাসে কাটুক না কেন কোনো কাজে আসবে না আপনি কিছুই পেলেন না সবকিছু হারিয়ে ফেললেন সুতরাং এই বেদুইন ব্যাপক বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন যখন তিনি বললেন তোমার সাথে সাক্ষাতের দিনটিকে আমার জীবনের সর্বোত্তম দিন বানিয়ে দেব আর আমরা যেদিন আল্লাহ সুহামতাল্লা সাক্ষাৎ লাভ করব সেই দিনটি হচ্ছে চূড়ান্ত বিচারের দিন কে আমদসে আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত হব কাজেই আমরা আল্লাহ সুহামতাল্লা কাছে দোয়া করি যেন তিনি সেই দিন আমাদের উপর সন্তুষ্ট থাকেন সেই দিন যদি তিনি আমাদের উপর রাজি খুশি থাকেন সেটাই হচ্ছে একমাত্র ধর্তব্য বিষয় একমাত্র গণনা করার মতো বিষয় এবং কিয়ামত দিবস মূলত দিন হিসাবে অনেক লম্বা হবে এবং সেই দিন অনেকগুলো ঘটনা ঘটবে মানুষ সেদিন বিভিন্ন ঘটনা সম্মুখীন হবে তো যাই হোক আমরা ইনশাল সেগুলোকে পর্যায়ক্রমিক ভাবে ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং এই আমাদের আলোচনার লেকচারের গঠন এবং ক্রমবিন্যাস সাজানো হয়েছে সাইখ ওমর আল আসকার এর উপর রচিত বেশ চমৎকার কিছু গ্রন্থগুচ্ছির উপর ভিত্তি করে এবং এটি বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা এবং একটি অনুচ্ছেদ শুধুমাত্র তিনি এর জন্য উৎসর্গ করেছেন এবং একটি আলকিয়ামা আসুগরা অপর অনুচ্ছেদটি আলকিয়ামা আলকুবরা আল জান্না ওয়ান্নারে বিভক্ত করা হয়েছে এবং শেখ ওমর আল আসকার তিনি ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থ সমূহ ক্লাসিক্যাল কিতাব বা উম্মাতুল কুতুব সব কিতাবের মা সমতুল্য কিতাবগুলো থেকে খনি থেকে আমাদের জন্য অমূল্য কিছু সম্পদ এবং মনিমুক্ত বের করে নিয়ে এসেছেন নির্যাসটুকু আমাদের জন্য আমাদের সামনে শত শত বই থেকে বাছাই করে উপস্থাপন করেছেন তো এই বইটি মূলত আরবি ভাষায় লেখা এবং ইংরেজিতে এখন অনুবাদ করা হয়নি তবে আমরা তার মূল গ্রন্থের গঠনকেই আমাদের এই সিরিজে অনুসরণ করব। তিনি কিয়ামতের দিনে মানুষের বর্তমান অবস্থানকে তিনটি ভাগে বিভক্ত করেছেন এক নম্বর কুফফার বা অবশ্বাসীগণ দুই নম্বর অসাতুল মুসলিমিন যারা মুসলিম কিন্তু পাপি ভালো মন্দির তাদের মধ্যে রয়েছে এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে এবং প্রথম ভাগ অর্থাৎ তাদের হবে সেই দিনে অবিশ্বাসীরা তিনি অবিশ্বাসীদেরকে কুফ্ফারদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগ হচ্ছে আদুল হাওয়ান অপমানিত এবং অধপতিত অবনত যারা থাকবে তাদের অবস্থা আব্দুল ওয়াল হওয়ান মানে হলো সেই অপমান এবং অবনতি যা শেষ বিচারের দিন যারা সত্যকে অস্বীকার করেছে তাদের উপরে এসে পড়তে হবে সেই দিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোন একটি লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে যেন কোন শিকারকে ধা করছে পক্ষে তারা একটি নির্দিষ্ট জায়গায় দৌড়ে যাচ্ছে না তারা দৌড়াচ্ছে ঘটনাবলীর জন্য যা সেদিন ঘটছে এবং তাদের অন্তরের ভয়ের জন্য আরেককে এতে বর্ণনা করছেন যেমন অমাহ বি সুকার তারা কেউ মাতাল নয় তারা চারিদিকে দৌড়াচ্ছে যেন তারা মাতাল এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে এবং মানুষকে তুমি দেখবে মাতালের মতো অথচ তারা কেউ মাতাল নয় বস্তুত আল্লাহর আজাবি সুকঠিন বলেন সেই ভয়াবহ দিন সম্পর্কে জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করোনা আমাদের মধ্যে অনেকেই যখন আমরা অত্যাচার বা জুলুম দেখি আমরা নিজেরা বিস্মৃত করি বড় অত্যাচার অন্যায় কিভাবে যখন বর্তমান তিনি কিভাবে এটা অনুমতি দিলেন কিন্তু আল্লাহ সুহামত আল্লাহ এই সকল কোন একটি ঘটনা সম্পর্কেও গাফেল নন অনবহিত নন তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলে যাচ্ছেন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 তাদেরকে তো ওই দিন পর্যন্ত তিনি অবকাশ দিয়ে রেখেছেন ভয়ে বিস্ফরিত হয়ে যাবে তারা মস্তক উপরে তুলে ভীত বিহব্বল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টিও ফিরে আসবেন এবং তাদের অন্তর উড়ে যাবে দৃশ্যটি কল্পনা করুন এআই তালো সালা যে অবস্থাটি উল্লেখ করেছেন আমার সাথে আপনারাও সেই অবস্থাটি কল্পনা করুন মানুষ স্থির দৃষ্টিতে উপরের দিকে আছে এবং আতঙ্কে তাদের চোখের পলক পর্যন্ত পড়ছে না কারণ ওই দিন এত গুরুত্বপূর্ণের জন্য থাকতে সমর্থন না। অথচ দুনিয়াতে আপনার এই চোখ কত আরামায় এসে ঘুমিয়ে কাটিয়েছে এটি হচ্ছে সেদিন যেই দিন সবকিছু সব ঘটনাকে প্রকাশ করা হবে আল্লাহ সুহাম তাহলে আরও বলছেন সেদিন অন্তর গুলো বাতাসের মতো হালকা হবে হাওয়া মানে বাতাস এবং আরেকটি অর্থ হচ্ছে যা খালি হালকা যখন আমরা সাহসী কাউকে বুঝাই যখন বলি অমুক ব্যক্তি খুবই সাহসী একজন আমরা বলি যে তার অন্তরটি খুবই ভারী অন্তর এবং ওই দিন যেই সমস্ত ঘটনা ঘটবে সেগুলো মানুষের অন্তরে একটা ভয়ের আঘাত করবে যার ফলে অন্তর খুবই হালকা হাওয়ার মত মনে হবে এবং আরেকটি চালাচমাতা বলছেন যে তাদের অন্তর যেন মনে হবে তাদের গলার কাছে উঠে আসবে খাদিমিন হিসেবে বর্ণনা করেছেন এত ভয়ের এবং এত আতঙ্কের একটি দিন হবে যে দিন ভয়ে মানুষের দম বন্ধ হয়ে আসবে আপনি তাদেরকে আসন্ন সেই দিন সম্পর্কে সতর্ক করুন যখন প্রাণ কণ্ঠাগত হবে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে তখন আমরা বিচার দিনের সেই কথাটি বলি আমরা এই বিষয়ে কথা বলি যেটা একটি ভবিষ্যতের ঘটনা এবং এমন কিছু বিষয়ে কথা বলছি যেটা গায়েবের অংশ কিন্তু আল্লাহ সুহাম তালা এই সম্পর্কে কথা বলছেন এবং এটাকে বলছেন আল আজিফা আল আজিফা আল আজিফা হচ্ছে এমন কোন কিছু যা ঠিক যেন এখনই ঘটে যাচ্ছে খুবই নিকট ভবিষ্যতে আল্লা নির্দেশ এসে গেছে এর জন্য খুব আমরা সেখানে একত্রিত হবো এই সমস্ত জিনিস যা আমরা বর্তমানে কাগজে কিতাবে বর্ণনা করছি এগুলো সত্যি আমরা একদিন নিজের চোখে দেখব বাস্তবে দেখব কারণ এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আপনি যদি আপনার নিজের জীবনের দিকে ফিরে তাকান স্মৃতিচারণ করেন আপনার সমস্ত স্মৃতিগুলোর দিকে একবার ভাবুন আপনি যদি সেগুলোকে একত্রিত করে বর্ণনা করতে শুরু করেন এটি করতে হয়তো মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে খুব শীঘ্রই আমাদেরকে আমাদের সেই চূড়ান্ত দিকে যেতে হবে আমরা আমাদের মৃত্যু সজ্জায় সাহিত্য হয়ে শুয়ে থাকব। এবং এর এরপরেই চলে আসবে সেই কি আমাদের দিন বিচার দিবস অর্থাৎ এটা আসলে খুব বেশি দূরে নয় আল্লাহ সুহামদা আলাহ এই কারণে সেই দিন থেকে বলছেন আজিফা এমন একটা দিন যা খুব নিকটেই আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে কামিং সুন খুব তাড়াতাড়ি চলে আসছে সেই দিনে ইয়াউমাল হলো শেষ বিচারের অনেকগুলো নামের মধ্যে একটি সেই দিনটা হবে দাঁড়িয়ে থাকার দিন মানুষ কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো থাকা দণ্ড এমন দাঁড়িয়ে থাকবে এবং আল্লাহ আসল সাল্লামকে জানিয়ে দিয়েছেন আসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে শেষ বিচারের দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে যে এর দূরত্ব এক মাইল হবে এক মাইল হবে এবং সূর্য সৃষ্টি জগতের কাছে নেমে আসবে আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ এখানে অনুবাদ করা হয়েছে এক মাইল হিসেবে কিন্তু এর অর্থ দূরত্ব হতে পারে এবং এর অর্থে মতভেদ রয়েছে কিংবা অন্য আরো অল্প দূরত্ব হতে পারে যেমন সুলাইম বিন আমির বলেছেন যে আল্লাহর কসম আমি জানি না উনি কি মাইল দ্বারা পৃথিবীর মাইলকে বুঝিয়েছেন না সেই যন্ত্র যা দিয়ে চোখে সুরমা বা মাস্করা দেওয়া হয় তাকে বুঝিয়েছেন অর্থাৎ সেটা খুবই অল্প দূরত্ব মাত্র চার আঙ্গুল পরিমাণ দূরত্ব অর্থাৎ সেই সময়ে সূর্য মানুষের মাথার এত কাছে নেমে আসবে অর্থাৎ এখানে এই হাদিসের মূল বিষয়টি হচ্ছে যে সূর্য মানুষের খুব কাছে চলে আসবে এবং সহি মুসলিমে রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে মানুষ তাদের আমল অনুসারে সেই দিন ঘামতে থাকবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত থাকবে এবং মানুষ তার আমল অনুসারে ঘামতে থাকবে যার খারাপ কাল যত বেশি তার ঘাম তত বেশি হবে কারণ সেদিন মাথার উপরে সূর্য থাকবে এবং কোনো ছায়া থাকবে না বদ আমলকারী ব্যক্তিরা সেদিন কোন ছায়া লাভ করবে না এবং তাদের আমল অনুসারে তারা ঘর্মাক্ত অবস্থায় থাকবে এবং এই হাজটি বলার সময় আল্লাহ নির্দেশ করছিলেন এবং সেই দিনে একত্রিত হবে এবং তারা সেখানে আশ্রয় লাভ করবে এবং আরেকটি দৃশ্য হাসরের ময়দানে যেখানে জালিমদের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতগুলো আমাদের চোখের সামনে একটি ছবি বা দৃশ্যকে ফুটিয়ে তুলে এবং কুরআনের অনেক আয়াতেই আমাদেরকে এই সময় এই সমস্ত বিভিন্ন সম্পর্কে কল্পনা করতে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে আল্লাহ যেন তার আয়াত্র প্রতিবেদন বিশেষ করে আখিরাত বিষয়ক এবং আলাহ সুম্লা এই বাস্তবতা বোঝানোর জন্য আয়াতের মাধ্যমে যেন এই ছবিকে ব্যবহার করেছেন আলাহ সুহাম তাল্লাহ বলেন আর বলবে যদি রাসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম হাই আফসোস চরম একটা আক্ষেপের সময় যখন আমরা কোন কিছু নিয়ে খুব বেশি আফসোস করি তখন আমরা অনেকে নিজেদের হাতের নোক কামড়াই বা আঙ্গুল কামড়াই কিন্তু আলোচনায় তারা তাদের সেই আঙ্গুল বা নখ কামরাবে না তারা নিজেদের হাতকে কামড়াতে থাকবে কল্পনা করুন যে তারা নিজেদের হাত কামড়াচ্ছে কামড়াচ্ছে এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলছে কিন্তু তারা নিজেরাও সেই ব্যথাকে অনুভব করতে পারছে না কারণ তাদের মানসিক আক্ষেপের ব্যথা মানসিক যন্ত্রণা সে শারীরিক যন্ত্রণা থেকে আরো বহু বহুগুণ বেশি যদি এই শারীরিক ব্যথা তীব্র হয়ে থাকে তাহলে মানসিক ব্যথা তার থেকেও তীব্রতর এবং তাদের সেই আক্ষেপ আফসোস তার মূল কারণ একটাই তারা ভাবছে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন অপরাধীরা হতাশ হয়ে যাবে সমস্ত দুর্বৃত্ত অবিশ্বাসী কাফের ক্রিমিনাল এরা সবাই হতাশ হয়ে যাবে কারণ সেই মুহূর্তে তারা বুঝতে পারবে তারা কত অসহায় এবং আলো সভা কত বড় কত মহান কত শক্তিশালী কারণ আপনি কার সাথে তর্ক করবেন এবং কি নিয়ে সেই মুহূর্তে তর্ক করবেন সেদিন তারা যাবতীয় চেষ্টাকে পরিত্যাগ করবে ছেড়ে দেবে আশা হারিয়ে ফেলবে الله سبحانه الله بولين يومئذ يود الذين كفروا وعصوا وسول لو تسوا لو تسوا بهم الارض ولا يكتمون الله حديثا تشهين কামনা করবে সেই সমস্ত লোক যারা কাফির হয়েছিল এবং রাসূলের نافرمানি করেছিল যেন তারা জমিনের সাথে মিশে যায় যেন জমিনের সাথে মিশে যায় এখানে রূপকভাবে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে ব্যক্তিটি দুনিয়ার প্রতি তীব্রভাবে আসক্ত ছিল তার বিভিন্ন উচ্চ আশা উচ্চ অভিলাষ ছিল দুনিয়াতে বড় বড় আশা বড় বড় স্বপ্ন সে দেখত টাকার বিনিময়ে অর্থের জন্য এই দিন কে সে দূরে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছিল এগুলো নিয়ে মনোযোগী ছিল না এগুলো নিয়ে ভাবত না যখন কাফররা বলবে আমি যদি ধুলা হয়ে যেতে পারতাম এগুলো এমন সব লোকের উদাহরণ যারা দুনিয়াতে খুবই উচ্চভিলাষী উচ্চ আশা ছিল লক্ষ্য ছিল তাদের একটি টার্গেট ছিল কিন্তু সেই দিন হিসাব নিকাশের দিনটিকে যখন তারা সামনে দেখবে তখন তাদের মনে আর এই সমস্ত আয়াত আমাদেরকে বলে যে আসলে আমরা দুনিয়াতে যে একটা স্বপ্নের মধ্যে একটা ঘোরের মধ্যে বসবাস করছি অচিরেই এই স্বপ্নটি ভেঙে যাবে এবং আমরা বাস্তবতা কি সেটাকে উপলব্ধি করতে পারব তো কাজে সেই বাস্তবতার জন্যই আমাদের আশা এবং ঠিক করা উচিত এই দুনিয়ার নিষ্ফল স্বপ্নের ঘরের জন্য আমাদের উচ্চ আশা অবলম্বন করা উচিত নয় এবং হাসুরের ময়দানের দ্বিতীয় আরেকটি দৃশ্য যখন আমরা কুফফারদের অবস্থা আলোচনা করছি এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আহ ইহবাতুল আমল বা এমন সব কাজ যেগুলো নিষ্ফল হয়ে গেছে বৃথা পণ্ডশ্রম হচ্ছে কর্মের নিতা তারা কাফের তাদের কর্ম মরুভূমির মরিচিকার মত যাকে একজন পিপাসার্থ ব্যক্তি পানি বলে মনে করে এখন আমরা জানি যে মরিচিকা হচ্ছে মূলত চোখের একটা ভুল আলোক বিভ্রাট যা মরুভূমি খুব উত্তপ্ত গরমের দিনে হাইওয়েছে কিন্তু কুফারদের অবিশ্বাসীদের আমলগুলোকে গুলোকে দিতে গিয়ে এই উদাহরণটিকে ব্যবহার করেছেন যেন সেগুলো হচ্ছে মরুভূমির মহিচিকাওয়ার মতো এবং আরো বলা হয়েছে এমন কি সে যখন তার কাছে যায় তখন সেখানে কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে আর অদর আল্লাহ তার হিসাবকে চুকিয়ে দিবেন আল্লাহকারী আল্লাহ আরো বলেন এই নিষ্ফল কাজগুলোর উদাহরণ দিতে গিয়ে অসাধারণ ভাবে আলো সতাল্লা বর্ণনা করছেন যে অথবা প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের মতো যাকে উদ্বেলিত করে ঢেউয়ের উপর ঢেউ তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ ছড়িয়ে আছে একের পর এক অন্ধকার যখন সে ব্যক্তিটি তার হাত বের করে তখন তাকে সে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতি নেই অর্থাৎ এই কর্মগুলো হচ্ছে নিষ্ফল কর্ম অন্ধকারের মতো যা তারা যত বেশি করবে তত বেশি অন্ধকার তাদেরকে ঢেকে ফেলবে এমনকি তারা নিজেদের হাতকে যখন দেখার জন্য সম্মুখে প্রসারিত করে সেই হাতটিকেও দেখতে পায় না এবং এই অন্ধকার অবস্থাটি কিয়ামতের দিনে আক্ষরিক অর্থে একটি পর্যায়ে ঘটবে একটা সময় সবকিছুকে অন্ধকার ঢেকে ফেলবে তারা পুলসিরাতের উপর থাকা অবস্থায় আলো হারিয়ে ফেলবে এবং আমরা জানি যে সেই সিরাত বা মমিন এবং বিশ্বাসী ব্যক্তিদেরকে আলো দেওয়া হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিল তারা নিকোষ কাল গভীর অন্ধকারে আপতিত হওয়ার দরুন নিজেদের হাতকেই তারা সামনে দেখতে পারবে না এবং আল্লাহ সুমতলা আরেকটি এবং তুলনা দিয়েছেন যে যারা বিভিন্ন কাজে অর্থ খরচ করে সেই সমস্ত অর্থ খরচ যা আসলে কোনো কাজে আসে না নিষ্ফল কর্ম সেই সমস্ত অর্থ সম্পর্কে আলোচনা তালে বলছে আলোচনা মন্তব্য বলেন এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হচ্ছে ঝড়ো হাওয়ার মতো যাতে রয়েছে সৈত্য শৈত প্রবাহ। যা সেই জাতির শস্যক্ষেত্র গিয়ে লেগেছে এবং যারা নিজেদের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে বস্তুত তাদের বস্তু তো আল্লাহ তাদের উপর কোনো আল্লাহ অন্যায় করেননি কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছিল এখানে আলু আল্লাহ কুফাররা যে সমস্ত অর্থ খরচ করে তারা তুলনা দিয়েছেন এবং তারা বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে এবং সবচেয়ে বড় একটা পরিমাণ অর্থ তারা খরচ করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে ইসলামকে বাধাগ্রস্ত করা যায় মানুষের কাছে যেন ইসলাম পৌঁছাতে না পারে যাতে ইসলাম সম্পর্কে অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য আজকের দিনেও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ জাল্লাহ কুফারদের এই সমস্ত অর্থ সম্পদ ব্যয় করা সম্পর্কে বলছেন এই অর্থ যা তারা খরচ করেছে কিংবা করছে এর উদাহরণ হল শীতল একটা শৈত্য প্রবাহের মতো যা এত ঠান্ডা যা যেখানে প্রবাহিত সেই অঞ্চলটিকে বরফে পরিণত করে দেয় যা যেখানে প্রবাহিত হয়েছে সেখানকার শস্যক্ষেত্র সেখানকার ফসলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে অন্য কথায় ফর্স্ট বাইট এটা ঠান্ডায় জমে দেওয়া আঘাতের মতো যা আমাদের ফসলকে ধ্বংস করে দেয় যখন একজন ব্যক্তি কোনো একটা সামান্য একটা গাছ রোপণ করে এরপর যখন তারা সেই গাছটিকে পরম যত্নে বড় কোলে করে তোলে এবং যখন গাছে ফসল আসার সময় হয় তখন সে মনে করে যে এতদিনে আমার এত পরিশ্রমের ফসল ভোগ করার সময়টা চলে আসলো সে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে থাকে যে কখন আমরা ফসলটা ভোগ করবো কিন্তু দেখা যায় যে যখন এই ফসল ধ্বংসকারী শৈত্যপ্রবাহ শীতল বায়ু ফরে বাইরে চলে আসে সে আর কিছুই পায় না বরফের মতো ঠান্ডা শৈত্যপ্রবাহ সব কিছু নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে সেই উদাহরণ কুফাররা যেই অর্থ ব্যয় করে সেটাকে বোঝানোর জন্য আলোচনাত উদাহরণকে ব্যয় ব্যবহার করেছেন এবং এই অর্থ বর্তমানে যা তারা খরচ করে চলেছে তাদের কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য তারা করছে কিন্তু বিচার দিবসে এটা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে অর্থাৎ দুনিয়াতে হয়তো সে কোনো ফায়দা পেতেও পারে কিন্তু পরকালে সম্পূর্ণরূপে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো প্রতিদান সে লাভ করবে না তাদের এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নিষ্ফল আমল এবং যখন আমরা তাদের এই কাজের নিষ্ফলতা নিয়ে আয়াতের আলোচনা করছি তখন হয়তো অনেকে নিজেদের মধ্যে অবাক হয়ে নিজেই বলছেন আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে তারা নিজেরাই নিজেদের এই নিষ্ফল কাজের তৃতীয় আরেকটি তুলনা দেওয়া হয়েছে এভাবে তারা শিও পালন সত্তায় অবিশ্বাসী যারা সিও পালনকর্তার সত্তায় অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাই ভসমের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের মতো ধুলিঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না এবং এটাই হচ্ছে দূরবর্তী প্রথভষ্টতা দূরবর্তী প্রথভষ্টতা তো ভেবে দেখুন যখন একটা ছাই ভস্মের পর্বত এটা আপনার আমল আমলের উদাহরণ আপনার প্রচুর পরিমাণ আমল আছে পাহাড়ের মতো পর্বতের মতো কিন্তু পূর্ব পর্বতটা ছাই এবং ভস্মের তৈরি আপাত দৃষ্টিতে এটাকে মনে হতে পারে অনেক বেশি একটা পর্বত সমান আপনি অনেক অনেক ভালো কাজ সম্পাদন করে ফেলেছেন কিন্তু যখন আপনি আপনার কর্মের প্রতিফল গ্রহণ করতে যাচ্ছেন তখন হঠাৎ একটা ঝড় এসে আপনার সমস্ত কর্মকে উড়িয়ে নিয়ে চলে গেল তখন আপনি সেটাকে আটকানোর চেষ্টা করবেন ধরে রাখার চেষ্টা করবেন কিন্তু সেই ছায়ের পাহাড়ে যখন বাতাস লাগবে আপনি কি তা ধরতে পারবেন কারণ সেগুলো হচ্ছে ছাই ভস্ম চারদিকে বিক্ষিপ্ত অবস্থায় সেগুলো ঘুরে যাবে যে সমস্ত কাজগুলো আল্লাহ সুতলার সন্তুষ্টির জন্য করা হয় না তার উদাহরণ এরকমই এবং তার কোনো মূল্য নেই তো দেখুন যে কোরআনে কি সুন্দরভাবে এই সমস্ত বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ একটি ছবি চিত্র ছাই ভস্মের পরিমাণ অনেক বেশি কিন্তু যে দুটি কারণের একটিতে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে তার দুইটি কাজ হচ্ছে যদি এই দুই কাজটি এক নম্বর যদি সেই কাজটি সহি নিয় না করা হয় অর্থাৎ যদি কাজটি ইকলাস বিবর্জিত হয় আন্তরিকতা না থাকে সেই কাজটি এক সময় পরিণত হয়ে যেতে পারে এবং দ্বিতীয় কাজটি হতে হবে সুন ইত্তবা অনুসারী অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পদ্ধতিতে তার মতে তার পথে তার দেখানো মডেল অনুসরণ করে সেই কাজটিকে আপনার সম্পাদন করতে হবে এ ছাড়া যত কাজ আপনি সম্পাদন করবেন সেগুলো সবগুলোই বর্জনীয় কাজ গ্রহণ করা হবে না এবং যে কোনো কাজ কবুল করার জন্য আমাদেরকে এই দুটি শর্ত পূরণ করতে হবে ক্লাস অর্থাৎ একমাত্র আল্লাহ সেই কাজটিকে করতে হবে এবং আমরা দেখি যে ন্যায় বিচারের যদি আপনি কথা বলেন ন্যায় বিচারের দাবি তো ন্যায় বিচারের দাবি হচ্ছে যে আপনি আল্লাহর কাছে সেই কাজের একটা প্রতিদান আশা করতে পারেন যদি সেই কাজটি আপনি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন তো যদি আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান আশা না করে অন্য কাউকে খুশি করার জন্য একটি কাজ করে থাকেন তাহলে কিভাবে আপনি আল্লাহর এটা তো ন্যায় বিচারের দাবি হতে পারে না এবং ঠিক এই ঘটনাটি ঘটবে বিচারের দিনে কে আমতের দিনে আলোচনার মানুষকে বলবেন যে যারা কোন অন্য ইলাহের ইবাদত করতে তোমরা যাও তোমাদের ইলাহের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো যারা মানুষের ইবাদত করতে যাও সেই সব মানুষের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো আর যারা করব। তো দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ইবাদত কবলে সেটা হচ্ছে আল ইত্তেবা অর্থাৎ কাজটিকে করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আলোচনা তাদের ইবাদত করার অধিকার রাখেন না আপনি নিজে একটি নিয়ম আবিষ্কার করবেন পদ্ধতি চালু করবেন যে পদ্ধতি আল্লাহ রে দেখিয়ে দেননি সেই পদ্ধতিতে ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ যেভাবে পছন্দ করেন সেই নিয়মেই করতে হবে কেননা আল্লাহ আমাদের সবার থেকে বেশি জ্ঞান রাখেন অতএব ইবাদতের পদ্ধতিটি আল্লাহর দেখানো পথেই আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং আল্লাহ সুমত্লা এখানে আরেকটি রূপকের বা উদাহরণের বর্ণনা করেছেন এবং তিনি বলেন আমি তাদের কৃতকর্ম দিকে তাদের আমলের দিকে মনোনিবেশ করবো মনোযোগ দেব এরপর সেগুলোকে বিক্ষিপ্ত বলছেন আমি বিক্ষিপ্ত ধুলিকোনা রূপে করে দেবো এবং আল্লাহ বলছেন যে তিনি তাদের কর্মকে হাবা হাবায় পরিণত করে দেবেন হাবাল মনসুরা হাবা কি জিনিস তো আলী বিন আবু তালিব আমাদেরকে হাবা এর বর্ণনা দিয়েছেন আপনি যদি অন্ধকার অথবা হালকা একটা অন্ধকার ঘরে থাকেন এবং জানালা দিয়ে স্বল্প একটা আলোর রেখা ভেসে আসছে ঘরের মধ্যে তো সেই আলোর রেখার মধ্যে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ধুলি বালি দেখতে পারবেন আলোক কণা বাতাসে ভেসে থাকা ধুলোবালি তো হাবা হলো সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকোনা আলোক কণা যারা এমনিতে বাতাসে বিদ্যমান থাকে কিন্তু আপনি যদি কোনো একটা অন্ধকার ঘরে আলোর রেখা দেখতে পান সেই অবস্থায় সেটা আপনার চোখে পড়বে আলোচ মাতালা বলছেন যে তাদের এই সমস্ত কাজগুলো নিষ্ফল কাজগুলো আল্লাহ সেগুলোর দিকে মননিবেশ করবেন এবং এরপরে সেগুলোকে বিক্ষিপ্ত আমি কি তোমাদেরকে সেইসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা প্রত্যেকটি কাজ করার সময় দুনিয়াতে আমরা লাভ ক্ষতি হিসাব করি লাভ ক্ষতি দেখে আমরা অনেক কাজ করি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে লাভ ক্ষতির ধারণা একরকম কিন্তু ইসলামে এই লাভ এবং ক্ষতির প্রত্যেকটি বিষয় আখিরাতের সাথে সম্পর্কযুক্ত ইসলামে এই লাভ ক্ষতি ধারণায় একটি সুস্পষ্ট ধারণা রয়েছে আমাদের ধারা এবং আমাদের সেই বুঝকে বাস্তবে যদি আমরা সত্যি আখিরাতকে বিশ্বাস করে থাকি তাহলে সেই লাভ ক্ষতি ধারণার সাথে আখিরাতকে আমাদের সম্পর্কযুক্ত করতে হবে এবং ইসলামিক ধারণার সাথে আমাদের সেই লাভ ক্ষতিকে মিলিয়ে দেখা উচিত শুধুমাত্র আর্থিক লাভ বা আর্থিক ক্ষতি কোনো লাভ বা ক্ষতি হতে পারে না কেননা আমরা মাঝে মাঝে মনে করি যে সুখ হচ্ছে যে একটা আর্থিক ক্ষতির সাথে সম্পর্কযুক্ত বিষয় আর্থিক লাভের সাথে সম্পর্কযুক্ত বিষয় উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসার ক্ষতির কথা চিন্তা করতে পারেন কিন্তু আসলে ইসলামে এই সমস্ত ক্ষতিগুলো একটাও লাভ বা ক্ষতির কোনো ইহাবি কাল فحابطت اعمالهم فلال قيم لهم يوم القيامه وزنا ذلك جزاؤهم جنن ندم بما كفروا واتخذوا واتخذوا اياتي ورسلي هزوا তারাই হচ্ছে সেই সমস্ত লোক আলোচনাদ সংবাদ দেবো যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত এরপর যে তারাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে তারাই সেই সমস্ত লোক যারা তাদের পালনকর্তার নির্দেশনা বলি এবং তার সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করে ফলে তাদের কর্ম নিঃফল হয়ে যায় নির্দেশনা বলি এবং আমার রাসুলগণকে তামাশা এবং ঠাট্টা বিদ্রুপের বিষয় রূপে তারা গ্রহণ করেছে তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনা বলি আমার আয়াত এবং আমার রাসুলদেরকে ঠাট্টা তামাশা মতার বিষয় হিসেবে বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে এবং সেই কিয়ামতের দিনের তৃতীয় আরেকটি অবস্থা সম্পর্কে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আল তাকাসা তর্ক বিতর্ক এবং মত পার্থক্য ঝগড়া শাইক একে চারটি ভাগে বিভক্ত করেছেন এই বিতর্ক চারটি ভাগে তিনি বিভক্ত করেছেন এক নম্বর ভাগ হচ্ছে যে বিভিন্ন উপাস্য এবং তাদের উপাসকদের মধ্যে একটি বিতর্ক আল ইবাদ ওয়াল মাহবুদ্দিন এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন অনুসারী এবং যাকে অনুসরণ করা হয়েছে তাদের মধ্যে একটি বিতর্ক নেতা এবং তাদের অনুসারীদের মধ্যে একটি বিতর্ক তৃতীয় হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার সাথে যে একজন শয়তান ইনসান ওয়া তার মধ্যে একটি বিতর্ক এবং চতুর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তির সাথে তার নিজের দেহের অঙ্গ একটি বিতর্ক অনুষ্ঠিত হবে এবারে আসুন সেই বিষয়গুলো নিয়ে প্রথম ক্যাটাগরি যে আমরা ওই সমস্ত তর্ক বিতর্ক নিয়ে কথা বলবো যা বিভিন্ন মূর্তি এবং তাদের যারা পূজা করেছে উপাসক এবং বিভিন্ন মালাইকা এবং তাদেরকে যারা উপাসনা করেছে তাদের এবং মানুষের মধ্যে থেকে ইসা আলা এবং তাকে যারা আল্লাহর মতো করে গুণাবলী আরোপ করে তার পূজা করেছে তাকে উপাসনা করেছে তাদের মধ্যে যে বিতর্কগুলো ঘটবে সেই প্রথম ক্যাটাগরি নিয়ে এখন আমরা আলোচনা করব আল্লাহআ মূর্তি উপাসনা আল আসনাম সম্পর্কে বলেন উ হুম তুম ইয়াবুল যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব। এরপর যারা আমার সাথে শরিক করেছে তাদেরকে আমি বলবো যে তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ তোমরা প্রত্যেকে নিজ নিজ স্থানে অবস্থান গ্রহণ করো এরপর আমি তাদের এক একদলকে আরেক দল থেকে আলাদা করে দেব এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে যে না যাদের তারা শরীর করেছিল তারা বলবে যে না তোমরা তো কখনো আমাদের উপাসনা করতে না এই আয়ত্তিতে যার ইবাদত করা হয় অথবা শরিক এর দুইটি ব্যাখ্যা রয়েছে কারো মতো এগুলো হচ্ছে যে মূর্তি সমূহ আল আসনাম এবং অন্য ব্যাখ্যা রয়েছে এগুলো হচ্ছে জিন বা সায়াতিন এবং তারা সরাসরি এই ইবাদতকে প্রত্যাখ্যান করবে তো পরবর্তী আয়তে বলা হচ্ছে আল্লাহ বলেন আল্লাহ তালাই আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষ্য প্রধানকারী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম তারা বলবে যে আমরা তোমাদের তোমরা যে আমাদের ইবাদত করতে আমাদেরকে পূজা করতে সেই মূর্তিগুলো আসনামগুলো এবং এই জিনগুলো বলবে যে আমরা সেটা জানতামই না যে তোমরা আমাদের কি করতে কারণ এই মূর্তিগুলো আমরা দেখি যেগুলো হচ্ছে সামান্য একটা পাথরের টুকরো মাত্র এবং তারা জানতো না যে আসলে কি ঘটনা ঘটছিল তো এটা আসলেই এমন একটা বিষয় যা একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তি বা এমন লোকদেরকে হতাশ করবে যারা তাদের পুরো জীবনে এই মূর্তিগুলোর মূর্তিগুলো এবং পাথরের মূর্তিগুলোর উপাসনা করেছে সারা জীবন ভরে তারা সেই মূর্তিগুলোর সাহায্য চেয়েছে এবং সেই ভয়ঙ্কর বিপদের দিনে সেই জড় কাছে যাদেরকে তারা দেবতা বলে মনে করত সেই ভয়ানক বিপদের দিনে স্বাভাবিকভাবে তারা বলবে যে হে আমাদের প্রভু আমাদেরকে বাঁচাও কিন্তু মারাত্মক এবং চরম হতাশার বিষয় হিসেবে সেদিন তারা দেখতে পারবে যে এতদিন ধরে যারা সেই পাথরের মূর্তি এবং মিথ্যা বাতিল রবদেরকে ইবাদত করেছে তারা নিজেরাও এই সম্পর্কে জানে না এর থেকে হতাশার আর কি হতে পারে এবং এরপর আল্লাহর কিছু সৃষ্টি সমূহ তাদেরকে আল্লাহর সাথে করা হয়েছিল এবং তাদেরকে উপাসনা করা হয়েছিল তাদের বিনা অনুমতিতে এবং তারা নিজেরাও এটা চাইতেন না তারা নিজেরাও চাইতেন না যে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে উপাসনা করা হোক যেমন মালাইকারা ফেরেস তারা কখনোই চান নাই যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ তাদেরকে উপাসনা করুক কিন্তু আরব এবং অন্যান্য স্থানের বেশ কিছু স্থানের মুশ্রিকরা তাদের ইবাদ করতো এবং এবং তিনি বলবেন এরা কি তোমাদেরই পূজা করতো আচ্ছা কিয়ামতের দিনে মালাইকাদেরকে উপস্থিত করবেন এবং মালাইকাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই মানুষেরা কি তোমাদের ইবাদত করত এখন আল্লাহ সুমতলা এই এ জ্ঞান রাখেন না তিনি কেন করছেন ওই মানুষদের সামনে জিজ্ঞাসা করছেন যারা মালাইকাদেরকে ফেরেস্তাদেরকে উপাসনা করত যাতে সেই সমস্ত মানুষেরা নিজের কানে মালাইকাদের মুখ থেকে জবাব শুনতে পারে এবং এটা হচ্ছে মূলত সাক্ষ্য প্রদান করা তারা বলবে ফেরা বলবেল জিম বিহীন মিনুন আপনি সুমহান তাদের পরিবর্তে আপনি হচ্ছেন আমাদের ওয়ালি কখনোই নয় তারা জিনদের উপাসনা করতো এবং এদের অধিকাংশই তাদের বিশ্বাসী ছিল ফেরেস বলবে যে আপনি পবিত্র আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই বরং তারা মূলত জিনদের পূজা করত এবং সুবহান আক যার অর্থ হচ্ছে যে তানজি আলহাক যখন আমরা বলি সুবহান আল্লাহ এই শব্দটি বলতে বুঝায় যে আপনি আল্লাহর ক্ষেত্রে যে কোনো ধরনের যেটা আল্লাহর সাথে মানাংসই নয় সেই ধরনের দুর্বলতা এবং খারাপ গুণাগুলি এগুলো প্রত্যাখ্যান করছেন এবং আপনি আল্লাহর প্রত্যেক সুগুণাগুলিকে শুধুমাত্র জন্য সুনির্দিষ্ট করলেন তখন আমরা বলি সুবাহ আল্লাহ এবং আমরা দেখি যে বিভিন্ন সময়ে মানুষ দাবি করে অনেক ধরনের দাবি রেখে তারা মালাই দেখেছে ফেরেস্তাদেরকে দেখেছে তাদের সাথে কথা বলেছে অথবা স্বপ্নের মধ্যে তাদের একজনকে দেখেছে বাস্তবে এর সবগুলি হচ্ছে সাধারণত জিনের সাথে তারা সাক্ষাৎ লাভ করে এবং যুগে যুগে এই ধরনের মানুষেরা তারা আল্লাহর পরিবর্তে অনেকদের অনেক অনেক কিছু কে উপাসনা করেছে কিন্তু মানুষদের মধ্যে যার আরাধনা বা যাকে আল্লাহ বাদে সবচেয়ে বেশি পূজা করা হয়েছে তিনি হচ্ছেন ঈসা আলাহ ইসাল্লাম এবং ইসা আলাহ ইসাল্লামকে অতি ভক্তি করে খ্রিস্টানরা উপাসনা করতে গিয়ে পৃথিবীতে অস্তিত্বশীল শিরকের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সব সিরকগুলো আরোপ করেছে এবং আল্লাহর নামে সবচেয়ে খারাপ গুণাবলীগুলো আরোপ করেছে এবং এই জন্যই আল্লাহ সহ এই আয়াতগুলোকে এই আয়াতগুলোতে ঈসা আল্লাহিস্লামের উপাসনার প্রতি আলোকপাত করেছেন তো যদিও আরো অনেকেই আহ পূজিত হয়েছিল উপাসিত হয়েছিল কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ নির্দিষ্ট ভাবে তাদের কারোর নাম উল্লেখ করেননি কিন্তু আল্লাহ সুহামতাল আল্লাহ নির্দিষ্টভাবে এই আয়াতগুলোতে ইসা ইবনে মারিয়ামের কথা উল্লেখ করেছেন এবং ঈসা তার নামে আরো বেশ কিছু ইলাহকে একত্রিত করা হয় শরিক করা হয় যেমন ঈসা আলাহিসাল্লামের মাকেও শরিক করা হয় বলা হয় যে তিনি মিলে এক আল্লাহ ইসা এই সম্পর্কে যদিও ইসা এই সমস্ত বিষয়ের বিন্দু মাত্র সম্পর্ক নেই এবং তিনি কখনো চান নাই যে মানুষটাকে ইবাদত আল্লাহ বলছেন قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق ان كنت قلته فقد علمته كاعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب يكون الله تعالى يقول بين هي مريم الابن عيسى তুমি কখনো তোমার লোকদেরকে আমার মাকে এমন কোন কথা আমার নেই যদি আমি তাদের এমন কোন কথা বলতামই তাহলে আপনি তা অবশ্যই জানতেন নিশ্চয়ই আপনি জানেন আমার মনে যা কিছু রয়েছে কিন্তু আমিও তো জানি না যে আমার মনে কি আছে যাবতীয় গায়েব অবশ্যই আপনি ভালো করে অবগত আছেন তো এখানে আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন যে যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং সমস্ত প্রত্যেক ব্যক্তি যে এই আয়াতগুলো পড়ছে তাদেরকে আলাহ সুহাম এখানে বলছেন যে আহ করো অর্থাৎ আয়াত আল্লাহ সুহামদাল প্রত্যেক তিলওয়াতীকে এভাবেই বলছেন সরাসরি কথা বলার মতো যে এবং শরণ করো তো এখন কিভাবে আল্লাহ সুমতাল্লাহ মানে এই ঘটনাটি যেটা ভবিষ্যতে ঘটবে কি আমতের দিনে সেই ঘটনাটিকে বলছেন স্মরণ করো এবং ভবিষ্যৎ তো মানুষ হিসেবে ভবিষ্যতের কোনো কিছুর উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই সুতরাং আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না যেমন ধরুন যে যদি আপনি এই মুহূর্তে উঠে দাঁড়ানোর ইচ্ছা করেন নিয়োগ করেন এবং এই কক্ষ থেকে বাইরে বের হয়ে কোথাও যাওয়ার নিয়ত করেন তো আপনি শুধু ইচ্ছাই করতে পারেন কিন্তু এর পরিণতি আসলে আপনি ঘটাতে পারবেন কিনা সত্যি বের হয়ে যেতে পারবেন কিনা তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই তো আমরা এই সমস্ত ভবিষ্যতের বিষয়গুলোতে শুধুমাত্র পরিকল্পনা করতে পারি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আল্লাহ সুহাম ক্ষেত্রে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই সমান তিনি জানেন তিনি আমাদেরকে এবং আমাদের কাজকর্মকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমতাল ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি সম্পর্কে এমনভাবে কথা বলার অধিকার রাখেন যেন সেটা অতীতের একটি ঘটনা যেন ইতিমধ্যে ঘটে গেছে একই কারণে এখানে মারিয়াম আলাহ ইসলামের কথা উল্লেখ করা হয়েছে যদিও সরাসরি তার যদি করা হতো না তাকে ঈশ্বর মাতা বলে অনেকে ডাকে পরোক্ষভাবে তাকে পূজা করে তো যা ছিল তাকে দেওয়া একটা এমন বৈশিষ্ট্য যেটা তার সাথে মানসই নয় এবং শির্কের দরজাকে মুক্ত করে তালুস মতলা বলেন যে যেন তারা তার ইবাদত করছিল আল্লাহ তালা যখন ঈসা আলাহিস্লামকে জিজ্ঞাসা করেছিলেন। যে তিনি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন কিনা এর জবাবে ঈসা আলা প্রথম কথাগুলো কি ছিল সুফাহ আল্লাহ সুফাহ আকা আবারও তাহলে তিনি কেন ইসা আলাহিস্লামকে জিজ্ঞাসা করেছিলেন তিনি ঈসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যেন তিনি মানুষের সামনে তাদের সামনে তাদের সামনে তাদের এই ইবাদতকে অস্বীকার করতে পারেন এবং মানুষের সামনে যেন সাক্ষী হিসেবে উত্তম হতে পারেন এবং তিনি মানুষের সামনে কি বললেন তিনি বলেন মোল ইমরুদ ও শহীদ মুফী ফলী কুতী বালাই চালা কুষ ইন্দী বুধ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ ইন্দম আমি তো তাদেরকে তাছাড়া অন্য কিছু বলিনি আর সেই কথা ছিল তোমরা শুধু আল্লাহ সুমতাল ইবাদ করো যিনি আমার মালিক তোমাদেরও মালিক আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপে সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি অর্থাৎ আলোচনাতা আমাকে তুলে নিলেন তখন তুমি তাদের উপর একক দ্রা যাবতীয় ক্রিয়াকর্মের তুমি একক খবরদার আজ তাদের অপরাধের জন্য যদি তুমি তাদেরকে শাস্তি দাও কারণ তারা বান্দা আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও তোমার মর্জি অবশ্যই তুমি হচ্ছ বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময় তো ইসা আল্লাহিসাল্লাম এই ঘোষণা সবার সম্মুখে করছেন এবং তিনি বলছেন যে এই দিন বিচারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আমি নই আল্লাহ সুহ বলেন্ল রু হলিদিন এই হচ্ছে সেই দিন যেদিন সত্য আশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে আর সেই কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাত যার তলদ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে যেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য এবং বিভিন্ন নেতা অনুসারী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে 129. إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدان الله لهديناكم বলেন যে মহা বিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে অতঃপর যারা দুনিয়াতে দুর্বল ছিল তারা যারা অহংকার করতো তাদেরকে উদ্দেশ্য করে বলবে দুর্বলরা বলবে যে দুনিয়ায় আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম আজকে কি তোমরা আল্লাহর আজাদ থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম আজকে কি তোমরা আল্লাহ রাজাহ থেকে কিছু হলে আমাদের জন্য কম করে দিতে পারবে তারা বলবে আল্লাহ যদি আমাদেরকে আজকে না কোনো আমরা ধৈর্য ধারণ করি কিংবা ধৈর্য হারা হই উভয় আমাদের জন্য সমান কথা আল্লাহ রাজার থেকে আজ আমাদের কারো নিষ্কৃতি নেই একজন বিখ্যাত আলিম এই আয়াত সম্পর্কে গভীর প্রজ্ঞাপন কোন বেশ কিছু কথা বলেছেন এবং তার দেওয়া আয়াতগুলোর তাফির এরকম তিনি বলেন যে দুর্বল এবং অহংকারী কারা তিনি এই পরিচয়গুলো উল্লেখ করে বলেন যে দুর্বল হচ্ছে তারাই যারা মানুষের জন্য নির্দিষ্ট শুধুমাত্র মানুষের জন্য নির্ধারিত একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আলোচনায় মানুষকে দিয়ে মানুষকে সম্মানিত করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন সেই বিশেষ বৈশিষ্ট্যকে যেই সমস্ত মানুষেরা স্বেচ্ছায় পরিত্যাগ করে তারাই হচ্ছে দুর্বল অথচ এই বৈশিষ্ট্য মানুষ এবং জিন অন্য কাউকে দেওয়া হয়নি এবং সেটা হচ্ছে চিন্তা এবং বিশ্বাসের ব্যক্তি স্বাধীনতা চিন্তা এবং বিশ্বাসের ব্যক্তি স্বাধীনতা মানুষ এবং গিনবাদে অন্য কাউকে এটা দেওয়া হয়নি তো এই বৈশিষ্ট্যকে যখন মানুষ পরিত্যাগ করে তখন এই বৈশিষ্ট্য পরিত্যাগ করার কারণে মানুষরা শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলে মানুষ দুর্বল হয়ে যায় তো মানুষ বা ইনসানের ক্ষেত্রে এই নির্ধারিত বিশেষ গুণের রূপটি কিরকম আলোচ্য মহাতালা মানুষকে বাছাই করার বা নির্বাচন করার একটি গুণ দিয়েছেন এই মহাবিশ্বের অন্য সকল বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটি জিনিস তাসলিম বা আত্মসমর্পণকারী হিসেবে আলোচ্য মহাতালা ইবাদত করছে তার আত্মসমর্পণকারী হিসেবে আলোচনায়তার ইবাদ করতে বাধ্য সবকিছুই অধীনস্থ সূর্যের গতিবিধি তারা গ্রহসম নক্ষত্র চন্দ্র গাছগাছালি সবকিছুই আলোচমতা ইবাদত করছে এবং তাদের নির্ধারিত যে কাজ বা তাদের গতিবিধি যেমন সূর্য নির্ধারিত কক্ষপথে ঘুরছে এটাই হচ্ছে তার ইবাদত কিন্তু মানুষ এবং যিনি হচ্ছে একমাত্র জীব যাদের বিশ্বাস করা কিংবা অস্বীকার করার অবিশ্বাস করার স্বাধীনতা আলোচমতার দিয়েছেন যার ফলে আমরা দেখতে পারি যে কাফির বা অবিশ্বাসী শুধুমাত্র জিনিসের মধ্যে রয়েছে গাছপালা পাথর সমর্পনকারী হিসেবে হতে পারে না কিন্তু জিন এবং ইন্সানের মধ্যে অবিশ্বাস করার বা কুপুরি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে শুধুমাত্র কাফির রয়েছে অর্থাৎ আল্লাহু মহামতাল দেওয়া এই অনন্য ইউনিক গুনটি হচ্ছে চিন্তার স্বাধীনতা তো এই আলিম এখানে বলছেন যে ওই লোকেরা দুর্বল হয়ে গেছে কারণ তারা এই বাছাই করার বা নির্বাচন করার যে স্বাধীনতা সেটাকে পরিত্যাগ করেছে যে আল্লাহ সু তাদেরকে দিয়েছিলেন তো তিনি বলেন যে এই দুর্বলতা তাদের জন্য কোন অজুহাত নয় বরং এটা কোন একজন মানুষ সে দুর্বল হোক তারা তাদের দুর্বলতাকে আল্লাহর সামনে একটা অজুহাত হিসেবে সেই দিন আর পেশ করতে পারবে না কাজেই আল্লাহ সু মোহাম্মদৌল্লাহ যে সমস্ত গুণাবলী আমাদেরকে দিয়েছেন ভালো মন্দ যাতে বাছাই করার ক্ষমতা এগুলো দিয়ে আমাদেরকে সজ্জিত করেছেন সেগুলোকে উপযুক্ত ব্যবহারের মাধ্যমেই আমরা হৃদয় লাভ করতে পারি এবং আলাসুমে বলছেন এবং আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতেন আলুসুমদাল বলছেন যে তোমরা কিছুই না। এবং আজ তোমরা যে পর্যায়ে পৌঁছেছ সেটা কিভাবে সম্ভব হলো চলমান আয়াতেই বলা হয়েছে এবং তিনি তোমাদেরকে শোনার দেখার ক্ষমতা এবং হৃদয় দিয়েছেন যেন তোমরা কৃতজ্ঞ হল্লার প্রতি আমাদের চোখ এবং কান তথ্য জোগাড় করে এবং আমাদের অন্তরে সেগুলোর সম্মেলন ঘটায় কিভাবে আমরা শিখি আমাদের শিক্ষণ প্রক্রিয়াটা কি রকম। আমরা প্রথমে কোনো কিছু হয়তো চোখে দেখি কিংবা কানে শুনি এবং সেগুলো নিয়ে এরপর চিন্তা করি এরপর একটা শিশু কিন্তু এইভাবে শিখে থাকে আমরা অন্যান্য সাহায্যেও শিখি কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে অধিকাংশ করে নিজেদের চোখ এবং কানের মাধ্যমে দেখা এবং শোনার মাধ্যমে এরপর মন সেগুলোকে চিন্তা করে একত্রিত করে সম্মিলিত করে এরপর আলোচনা বলেন যে কেন তিনি আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন যাতে আমরা কৃতজ্ঞ হই আলোচ মালা আমাদের এই জ্ঞান অর্জনের বাহনগুলো দিয়েছেন যেন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই যেন তার ইবাদত করি অথচ দুর্ভাগ্যের বিষয় যে মানুষ এই মাধ্যমগুলোকে ব্যবহার করছে দুনিয়ার সবকিছুর জন্য এবং আখিরাতের কোনো কিছুর জন্যই এইগুলোকে ব্যবহার করছে না যেমন দেখুন যে আজকে বর্তমানে মানব সভ্যতার একশো বছর আগে কিংবা এক হাজার বছর আগে কি অবস্থা ছিল প্রযুক্তির অনেক অগ্রগতি হয়েছে এই চিন্তা শক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু যখন আখিরাতের কথা আসে আখিরাত নিয়ে আমাদের চিন্তা শক্তির কথা ব্যবহার করার কথা আসে আখিরাত নিয়ে ভাবনার কথা আসে তখন আমরা সেই বিষয়ে আমাদের মনকে আমাদের অন্তরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় অলস করে দিই অচল করে দিই ফলে আমরা আখিরাত সম্পর্কে অজ্ঞ আখিরাতাভাবনা করে গত একশো বছর কিংবা এক হাজার বছর আগের থেকে আমরা অনেক উন্নত করেছি মানব সভ্যতা বাহ্যিকভাবে বস্তুগত ভাবে অনেক এগিয়ে গেছে কিন্তু আখিরাত চিন্তা না করার কারণে আখিরাতে আমরা কিছুই নির্মাণ করতে পারিনি আখিরাতে আমাদের ক্ষতিগ্রস্ত ফলে এই দুর্বলতা অর্থাৎ স্বাধীন বিচার শক্তি চিন্তা শক্তি যে আলোচনা তোলা আমাদেরকে দিয়েছিলেন যাতে আমরা আলোচনাতলা সম্পর্কে জানি এবং কৃতজ্ঞ হই সেই শক্তিটি পরিত্যাগ করার কারণে আমরা দুর্বল ফলে এই দুর্বলতা বিচার দিবসের জন্য কোনো অজুহাত হিসেবে কোনো অজুহাত হিসেবে আসবে না এবং এটা একটা অন্যায় কাজ হিসেবে পরিগণিত হবে একজন আলিম বলেন যে আলোচনা তারা চান না যে কেউ তার এই স্বাধীনতা বা নিজস্ব বস্তুগত শক্তি বা সামর্থ্যকে পরিত্যাগ করুক অর্থাৎ আহ এই বস্তুগত শক্তি বা সামর্থ্য সেগুলো যতই শক্তিশালী হোক না কেন সেটা একজন স্বাধীনতাকামী মানুষকে বন্দী করতে পারে না যেমন এই পৃথিবীর ক্ষমতা সেটা মাত্র শুধুমাত্র আপনার দেহকে শারীরিক ভাবে আঘাত করতে পারে পারে কিন্তু অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে পারে কিন্তু আপনার যদি কোনো স্বাধীন একটা চিন্তা শক্তি থাকে স্বাধীন একটি মুক্ত মন থাকে সেটাকে কোন কারাগারেই বন্দী করে রাখা সম্ভব নয় যদি আপনি নিজেই সেই স্বাধীনতাকে পরিত্যাগ না করেন এবং কে সেই দুর্বল লোকদেরকে আহ উদ্ধ এবং অহংকারী লোকদের অনুসরণ করতে বাধ্য করতে পারে যখন তাদের সবাই হচ্ছে আল্লাহ সৃষ্টি আলাহাতা সবাইকে টিকে রেখেছেন সাহায্য করেছেন কিন্তু সেই সেই সমস্ত ব্যক্তি যারা এই স্বাধীন চিন্তাশক্তিকে শক্তিকে পরিত্যাগ করেছে তাদের অন্তর বা তাদের আত্মা হয়ে যায় দুর্বল এবং তাদের সেই দুর্বল আত্মা ব্যতীত দুর্বল ইমান বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউই এই সমস্ত নেতা বা অনুসারীদেরকে অনুসরণ করে না এবং কেউ একজন ব্যক্তিকে মিথ্যার অনুসারী বানাতে পারে না যদি না তারা দুর্বল আত্মার অধিকারী হয় শুধুমাত্র দুর্বল আত্মার ব্যক্তিদেরকে তারা তাদের মিথ্যা আদর্শের দিকে আহ্বান করে তারা অনুসারী বানিয়ে নেয় এবং এরপর তিনি বলেন যে তারা এই কারণে দুর্বল নয় যে শক্তিশালীদের তুলনায় তাদের ক্ষমতা কম বরং তারা দুর্বল কেন কারণ তারা নিজেরাই দুর্বল হতে চায় তারা দুর্বল কারণ তাদের দুর্বলতা হচ্ছে তাদের মন এবং আত্মায় এবং এই দুর্বল লোকদের সংখ্যা যদি আমরা দেখি সংখ্যা কত অজস্র এবং অত্যাচারী লোকদের সংখ্যা কত অহংকারী লোকদের সংখ্যা কত খুবই অল্প কে এই অত্যাচারী লোকদেরকে দুর্বল লোকদের উপরে ক্ষমতা প্রদান করেছে এটা আমরাই প্রদান করেছি অত্যাচারীরা এই বিপুল জনগণকে দাস বানাতে পারে না যতক্ষণ না জনগণ নিজেরাই সেই দাসত্বকে গ্রহণ করে না এবং এটা হচ্ছে দুর্বল ইচ্ছাশক্তি যা তাদেরকে তাদের দল থেকে বিচ্ছিন্ন করেছে ঠিক যেভাবে একটা দল ছুট ভেড়া তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে পারে মিল খুশ ইব এবং কাশুরা বলে মুমিনদেরকে আমাদের রাস্তা অনুসরণ করো আমাদের রাস্তা আমাদের পথ অনুসরণ করো আমরা তোমাদের পাপসমূহকে বহন করব কখনোই নয় বরং তারা তাদের পাপের বোঝা ছাড়া আর কিছুই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যাবাদী অবিশ্বাসীরা মোহাম্মদ সাল্লা অনুসারীদেরকে এইরকম কথাই বলতো এবং বর্তমান বিশ্বেও একই ঘটনা ঘটছে বিভিন্ন নেতারা বলে যে আমাদেরকে অনুসরণ করো আমরা তোমাদেরকে রক্ষা করবো শান্তি দেবো নিরাপত্তা দেবো আমরা তোমাদেরকে রক্ষা করব আমাদের অনুসরণ করো আমাদের পথকে বেছে না অনেক ধর্মীয় এবং রাজনৈতিক নেতা তারা আছে যে তারা সবসময় সত্য এবং রক্ষা প্রোটেকশন এর প্রস্তুতি দেয় কিন্তু বিচার দিবসে কি ঘটবে তারা কোন একজন ব্যক্তির বহন করতে চাইবে না তারা কারো বহন করবে এবং অবশ্যই তারা তাদের পাপের বোঝা বহন করবে এবং অন্যদেরও এবং তাদের বিচার দিবসে তাদেরকে প্রশ্ন করা হবে সেই সম্পর্কে যা সম্পর্কে তারা মিথ্যা বলত বুখারি শরীফের একটি হাদিসে রাজ্লা সাল্লাম বলেছেন যে লোকদেরকে যে ব্যক্তি লোকদেরকে একটি ভালো কাজের দিকে আহ্বান করে সে কিয়ামত পর্যন্ত সেই ভালো কাজের পুরস্কারের অংশীদার হবে ঠিক একই রকমভাবে সেই সমস্ত লোক যারা সেই কাজটি করেছে এবং যে ব্যক্তি লোকদেরকে খারাপ কাজের দিকে ডাকে সেও তাদের খারাপ কাজের অংশীদার হবে সেই লোকটির মতো যে খারাপ কাজটি করে আপনি যদি কোনো লোককে সত্যের দিকে হেদায়তের দিকে প্রথম নির্দেশ করেন আপনি সেই লোকের সমান পুরস্কার পাবেন যে সেটাকে অনুসরণ করেছে এবং তার পুরস্কার থেকে কোনো কিছু কিন্তু কমানো হবে না হ্রাস করা হবে না একইভাবে যদি সেই লোক আরো পাঁচজনের কাছে এই সত্যকে পৌঁছায় তাহলে আপনিও তাদের সকলের সমান পুরস্কারের অধিকারী হবেন এবং এটা চলতেই থাকবে আপনি এভাবে একটা লাভের অংশীদারী হবেন অন্যদেরকে তাদের অংশ মঞ্চিত করা ছাড়াই এবং এটা আলোচনা একটা মহানুভবতা এবং উদারতা এবং অন্য দিকে আপনি যদি মানুষকে মিথ্যার দিকে ডাকেন বাতিল মতবাদ বাতিল আদর্শের দিকে ডাকেন ভুল পথে নিয়ে আসেন তাহলে আপনিও শাস্তির অধিকারী হবেন তারা নিজের শাস্তি পাবেই তারপর আপনিও তাদের ভুলের কারণে যেহেতু আপনি তাদেরকে সেই পথে ডেকেছেন আপনিও শাস্তির অধিকারী হবেন এবং কিয়ামত পর্যন্ত যতগুলো লোক সে খারাপ কাজ করবে তাদের সকলের পাপের শাস্তির ভাগিদার হবেন আপনি ইমু কু ফো নাইহীম ইন কৌলয় কোল্লীন কুব যে তুমি দেখতে পেতে যখন জালিমদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আরেকজনের উপর কথা চাপাতে থাকবে একজন আরেকজনের উপরে কথা চাপাতে থাকবে যাদেরকে পদাবনত করে রাখা হয়েছিল তারা এই প্রাধান্য বিস্তারকারীদেরকে বলবে যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমিন থাকতাম যাদেরকে এই দুর্বল করে রাখা হয়েছিল বা পদাবনত করে রাখা হয়েছিল এবং যারা সেই সমস্ত নেতাদেরকে মালিকদেরকে জালিম ব্যক্তিদেরকে অনুসরণ করেছে তারা তাদের মালিকের সামনে অর্থাৎ আলোচ মোহনতাদের সামনে দাঁড়ানো অবস্থায় একজন আরেক দিনের উপরে কথা চাপাতে থাকবে এবং দুর্বল যারা পদাবনত তারা বলবে প্রাধান্য বিস্তারকারীদেরকে যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন থাকতাম আল্লাহ মালা সেই কিয়ামতের বিচার দিবসে নেতা এবং অনুসারীদেরকে একত্রিত করবেন এবং এটা তাদের মধ্যেই কথোপকথন কারা সেই নেতা তারা হয়তো বিভ্রান্ত গমরাহী ধর্মীয় নেতা অথবা মিডিয়া কিংবা অন্য যে কোনো কেউ এই আয়তের পরবর্তীতে বর্ণিত হয়েছে আর অহংকারী লোকেরা যাদের দবিয়ে রাখা হয়েছিল তাদেরকে বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে না চলার জন্য তোমাদেরকে বাধ্য করেছিলাম অহংকারী লোকেরা যাদেরকে দমন করে রাখা হয়েছিল তাদেরকে বলবে যে আমরা কি তোমাদেরকে হেদায়তের পথে না যখন হেদায়তের আলো তোমাদের কাছে পাপি বহু ঈশ্বরের বিশ্বাসী কেউ অপরাধী কেউ আর আদেশ নিষেধ অমান্যকারী এবং আমরা দেখি এই স্বাধীন চিন্তা যেটা দেওয়ার মাধ্যমে আলোচনা মানুষকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠোত্তর প্রদান করেছেন এটা ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ অন্ধ অনুসরণ বা অন্ধ করা নয় হক এবং বাতিল যাচাই বাছাই করে হককে গ্রহণ করার মানসিকতা যারা অনুসন্ধান করতে যায় অনুসন্ধান করতে চায় তারা অবশেষে দেখা যায় যে হকের পথেই ফিরে আসে وصحبه মহম্মদসলম তসলিম কীরা